আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা ওয়াল আলহি ওয়াসি আজমাইন আধিত দর্শক যে যেখানে বসে পিস বাংলার আল কোরআন রসৈত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর আমরা আল কোরআনের চারটে ওসিয়া ইতিপূর্বে আলোচনা করেছি শিরিক মুক্ত আল্লাহর এ বাদত করা সন্তানের প্রতি দায়িত্ব পালন করা অশীলতার নিকটবর্তী না হওয়া এরপর আল্লাহ আমাদেরকে পঞ্চমত করছেন আল্লাহ বললেন আর তোমরা যে প্রাণকে আল্লাহ মহাপবিত্র করেছেন আইনানুক ব্যবস্থা ছাড়া কোনো প্রাণকে তোমরা হত্যা করবে না আল্লাহ তালা তোমাদেরকে এই ওসিয়তগুলো করলেন যেন তোমরা অনুধাবন করতে পারো সময় দর্শক ইসলামী শরিয়াতের দিন ইসলামের মূল চেতনাটা হল এই দুনিয়াতে ব্যক্তি এবং সমাজকে সংরক্ষণ করা যান মাল সম্ভ্রম সম্পদ সব কিছু নিরাপদ থাকে আর এজন্যই ব্যক্তির সামগ্রিক নিরাপত্তা হলো শিরিক মুক্ত আবাদত পিতা এবং সন্তান আত্মীয় স্বজনের মাধ্যমে পারিবারিক শান্তি অশ্লীলতা মুক্ত থাকার মাধ্যমে পরিবার এবং সমাজের শান্তি এরপরে আল্লাহ অন্যের অধিকার বিষয়ক আলোচনা শুরু করলেন এর যে আরো পাঁচটা ওসিয়ত এর ভিতরে অধিকাংশই সমাজের অন্যান্য মানুষের অধিকার সংরক্ষণ করা এবং অধিকার নষ্ট না করা বিষয় প্রথমেই আল্লাহ তালা নিয়ে আসলেন হত্যার বিষয় আল্লাহ তালা বড় ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ সিদ্ধান্তের স্বাধীনতা দিয়েছেন মানুষ ছাড়া এবং জিন কোরআনের আলোকে এছাড়া আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আল্লাহ তালা এই স্বাধীনতা দেননি এজন্যই সকল প্রাণী আল্লাহ সকল সৃষ্টি মুসলমান মুসলিম আল্লাহর বিধান মেনে চলে কোন প্রাণী আল্লাহর বিধানের বাইরে চলে না প্রত্যেক প্রাণীকে আল্লাহ তার যে দিয়ে দিয়েছেন এর বাইরে যায় তারা আর জঙ্গলে লাগে লাগে না না আইন জেলখানার প্রয়োজন হয় না আমরা অনেক বলি মানুষটা পশুর মতো হয়ে গেছে তা আসলে মানুষ তো পশুর মতো হতে পারে না হয় পশুর সে ভালো হবে অথবা পশুর সে খারাপ হবে কোন প্রাণী হত্যা করে না খুন করে না হ্যাঁ প্রাণীর শরীয়তে আছে আত্মরক্ষার জন্য অথবা খাদ্যের জন্য হত্যা করা এটা সে করে খাদ্যের প্রয়োজন নেই আত্মরক্ষার প্রয়োজন নেই শুধু শুধু হত্যা কখনোই কোনো প্রাণী করে না কিন্তু মানুষকে আল্লাহ তালা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন এজন্যই মানুষ প্রাণ বাঁচানোর প্রয়োজন ছাড়াও মানুষকে হত্যা করে অনেক সময় আর এই হত্যা মহাপাপ, যে পাপের কথা আন ক্রেমে বারবার বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন মানুষকে আইনানুক পদ্ধতি ছাড়া আইনের আওতায় ছাড়া হত্যা ইসলামে মহাপ আল্লাহ তালা কোরআন আল্লাহ তালা বলছেন আমি তো এই জন্যই বিধান দিয়েছিলাম এর আগেও যে অহিনাজিল করেছি মানে ইসরায়েলের প্রতি তার ভিতরেও বিধান দিয়ে দিয়েছি যে ব্যক্তি আইন আনুক বিচার ছাড়া কেউ একজন হত্যা করে হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ছাড়া অথবা সমাজে দুর্বৃত্ততা করেছে সমাজের মানুষদের টাকা পয়সা যানমাল হত্যা লুত্তরাজ করে ফেলেছে তার থেকে রক্ষা করার জন্য এরকম আইনানুগ বৈধ বিষয়ে আইন সম্মত বিষয় ছাড়া কেউ যদি কোনো একটা মানুষকে হত্যা করে সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করব আর যদি কেউ একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দেয় সেজন্য পুরো মানব জাতির প্রাণ বাঁচবে সময় দর্শক এটা হলো ইসলামের মূল নীতি ইসলাম মানুষের হত্যাকে ভয়ঙ্করতম পাপ হিসেবে গণ্য করেছে কোরআনকারিমে এর ভয়ঙ্করতম শাস্তির কথা বলা হয়েছে তবে এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে ইসলাম কয়েকটা অপরাধের মৃত্যুদণ্ড দিয়েছে আর ইসলাম যুদ্ধের ময়দানে যুদ্ধরত সৈনিককে হত্যার অনুমতি দিয়েছে সম্বন্ধ দর্শক এটাই হলো মানবীয় বিধান আইনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু মৃত্যুদণ্ড প্রয়োক্ষে সর্বোচ্চ কঠিন করেছে যেন মানুষ বাঁচতে পারে ব্যবচারী যদি বিবাহিত হয় তার মৃত্যুদণ্ড কোনো ব্যক্তি যদি জেনে বুঝে ইসলাম পদ ত্যাগ করেন তার মৃত্যুদণ্ড এবং কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করেন তার মৃত্যুদণ্ড এগুলো সবই হবে আইন রাষ্ট্র প্রতিষ্ঠিত আদালতের মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিতে পারবে না সম্মত দর্শক আমরা অনেক সময় পাপের নিষেধ করা পাপ বন্ধ করা আর পাপের বিচার করার ভিতরে পার্থক্য বুঝি না মোমেনের দায়িত্ব অন্যায় পাপ দেখলে নিষেধ করা বন্ধ করা বিচারের অধিকার মুমেনের নেই এটা শুধু রাষ্ট্রের থাকে হাদিসে এসেছে আনহু। তিনি দেশের মানুষের অবস্থা দেখার জন্য আর রাত্রেই তো মানুষ অপরাধ করে চোখের আড়ালে তিনি অনেক সময় অপরাধ দেখে ফেলতেন মানুষ চুরি করছে ব্যবচার করছে মত পান করছে তিনি সাহাবিদেরকে ডেকে প্রশ্ন করলেন পরামর্শ সোরা আচ্ছা বলুন তো যদি আমিরুল রাষ্ট্রপ্রধান স্বয়ং প্রধান বিচারপতি স্বয়ং তার দুটো চোখ দিয়ে দেখেন যে একটা লোক মতপান করছে মতপানের জন্য আল্লাহ তালা শাস্তির ব্যবস্থা করেছেন একটা লোক ব্যবচার করছে ব্যবচারের জন্য আল্লাহ শাস্তির বিধান দিয়েছেন একটা লোক কোন রকম শরিয়াতে নির্ধারিত শাস্তি আছে এইরকম কোনো কর্মে লিপ্ত হয়ে রয়েছে চুরি করছে তালে কে তাৎক্ষণিক শাস্তি দিতে পারবে অর্থাৎ বিচারপতি প্রধান বিচারপতি রাষ্ট্রপতি যার উপরে বিচার প্রতিষ্ঠার দায়িত্ব তিনি স্বয়ং যদি দেখেন তিনি কি প্রক্রিয়ার বাইরে শাস্তি কার্যকর করতে পারবেন বললেন রাজি আল্লাহ আনোয়াজমাইন শাহা দাতুকা শাহা দাতু রাজি আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না আপনি তাকে কম্পিটেন্ট কোর্টে সফর করবেন কোর্টে আপনি একজন সাক্ষী হবেন আপনি তার বিচারক হতে পারবেন না আপনি সাক্ষী হবেন আপনি তাকে কোটে দেবেন আরও প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী যদি না থাকে সে শাস্তি পাবেন অন্য বর্ণ নাই বলছেন যে আপনি যদি প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী দিতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে অর্থাৎ আল্লাহ তালা ব্য শাস্তি প্রয়োগের জন্য চারজন চোখে দেখা সাক্ষী চেয়েছেন যারা তাকে পাপে লিপ্ত হতে স্বক্ষে প্রত্যক্ষ স্পষ্টভাবে দেখেছে তা আপনি যদি দেখে সাক্ষী দেন আরো দুজন আপনার সঙ্গী সাক্ষী দেয় চতুর্থ সাক্ষী জোগাড় করতে না পারেন তাহলে কোন পুরুষ মহিলার বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে শাস্তি আশিঘা এটা আপনার উপর প্রয়োগ করা হবে লোক একবার সময় দর্শক কাজেই অন্যায় প্রতিবাদ অন্যায়ের প্রতিরোধ আর অন্যায়ের বিচার কখনোই এক জিনিস নয় মানুষের জীবন বড় পবিত্র বিচারক সর্বোচ্চ চেষ্টা করবেন সন্দেহের সুযোগ নেওয়ার আর এজন্যই ইসলামের মূলনীতি হলো আলো হদুদু দুদ্র অহাত শাস্তিকে সন্দেহের কারণে এড়িয়ে যেতে হবে অর্থাৎ এক ব্যক্তিগুলো অভিযোগ এসেছে ইসলামের মূলনীতি হল ভুলক্রমে অপরাধী শাস্তি থেকে বেঁচে যাক অথবা কম শাস্তি পাক এটা হতে পারে কিন্তু ভুল করে নিরাপর যেন শাস্তি না পায় বা কম অপরাধী যেন বেশি শাস্তি না পাই আর এজন্যই ইসলাম নির্দেশিত এই যে মৃত্যুদণ্ডের বিধানগুলো এগুলো কার্যকর করতে পারবে একমাত্র আদালত বিচারক বিচার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে নিয়ে একেবারে সাক্ষী সঠিকভাবে গ্রহণ করে এবং তাকে সন্দেহের পুরো সুযোগ দিয়ে যদি সামান্যতম সন্দেহ থাকে তার শাস্তি মৃত্যুদণ্ড থেকে অন্য পর্যায়ে নেমে আসবে অথবা শাস্তি হবে না সম্বন্ধে দর্শক অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে যে ইসলামে হত্যার বদলে মৃত্যুদণ্ড দিয়েছে এটা হয়তো অনেকে মেনে নেন অনেক সময় মনে করেন মৃত্যুদণ্ডটাই বোধহয় খারাপ জিনিস সম্বন্ধে দর্শক না মৃত্যুদণ্ড খারাপ জিনিস না তবে মৃত্যুদণ্ড প্রমাণিত হয় কারণ আল্লাহ বলছে যে একজন মানুষকে মারা হলো তাকে ছেড়ে দেওয়া হলো তাহলে তো অন্যান্য মানুষ খুন করার প্রবণতভাবে মানুষের ভিতরে পশুত্ব রয়েছে দ্বিতীয়ত ওই ব্যক্তি আরও খুন করতে পারবে কাজেই যদি তার হত্যা প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে এটা হলো মানব সভ্যতা রক্ষা করার একমাত্র পথ যে ব্যক্তি ইচ্ছায় স্বাধীন ইচ্ছায় সক্রিয়ভাবে সচেতনভাবে হত্যা করবে এ ব্যক্তির ভিতরে মহাপশুত্ব রয়েছে আপনি যদি তাকে মৃত্যুদণ্ড দেন মৃত্যুদণ্ডে বাঁচার তার পথ আল্লাহ তালা দিয়েছেন আপনি যদি মৃত্যুদণ্ডের বিধানটা রাখেন তাহলে নর করতে কেউ সাহস পাবে না আর যদি বিধান না রাখেন মানুষ বিশেষ সময়ে বিশেষ আবেগে নর করতে উৎসাহিত হবে আমি যাই করিনি কোনো বা বিচার তো দশ বছরের জেল কাজেই মানবতার জন্যই মৃত্যুদণ্ডের বিধান আর তাই আল্লাহ তালা কুরআন করিমে বলেছেন ওলাকুম ওলা কুমফিল কাসে হায়াত উলিল আলবাব এই যে ইচ্ছা করে সচেতনভাবে কাউকে খুন করলে তার শাস্তি মৃত্যুদণ্ড এর মাধ্যমেই তো তোমরা জীবন লাভ করবে অর্থাৎ মৃত্যুদণ্ডের বিধানটা আছে এটা জানার কারণেই হাজার হাজার মানুষ এই অপরাধে লিপ্ত হওয়া থেকে ফিরে আসবে সময় দর্শক আরও প্রশ্ন আসে মৃত্যুদণ্ডের কি কোনো বিকল্প নেই হ্যাঁ ইসলাম খুব সুন্দর বিকল্প দিয়েছে মৃত্যুদণ্ড ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে যদি উত্তরাধিকারীরা মাফ করে দেয় অথবা তার কাছ থেকে জরিমানা নিয়ে মাফ করে রক্ত মূল্য নিয়ে মাফ করে তাহলে মাফ হতে পারে কারণ যে মানুষটা মৃত্যুবরণ করে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না খুন হয়ে গিয়েছে কিন্তু তার উত্তরাধিকারী যা ক্ষতিগ্রস্ত হলো তাদের ক্ষতি পূরণ করে তাকে মাপ করে দেয় অথবা এমনি মাপ করে দেয় সে মাপ হতে পারে কিন্তু সংশ্লিষ্ট মাজলুম ছাড়া সরকার থেকে মাফ করে দেবে আইনের মাধ্যমে তাকে ক্ষমা করে দেওয়া হবে এটা একজনকে ক্ষমার নামে বাকি অনেকজনের মানবাধিকার লঙ্ঘন করা হলো তাদের অধিকার নষ্ট করা হলো তাদের উপরে জুলুম করা হলো এজন্যই আল্লাহতালা মৃত্যুদণ্ড না নিয়ে বাঁচার জন্য যে বিধান রেখেছেন এটাতে সবারই হক রক্ষা করা হয় সম্মানিত দর্শক সময় হলো একটু বিরতিতে যাওয়ার বিরতির পরে আবারও আপনাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার As-salamu alaykum wa rahmatullah. Amin Muhammad Hashim Madani. And you can see the beach TV,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 রাহমতুল্লাহি ওবার সম্বন্ধিত দর্শক ফিরে এলাম বিরতির পরে অনেকে প্রশ্ন করেন ব্যবচারের শাস্তি মৃত্যুদণ্ড এটা একটু কঠিন সমাজ দর্শক ব্যবচারের শাস্তি মূলত বেত্রাঘাত অবিবাহিত যুবক যুবতী ব্যবিচার করেছে বেত্রাঘাত একশো ঘা বেদ এবং আদিশছে এক বছরের জেল অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া কিন্তু বিবাহিত মানুষ পরিবার গঠন করার পরও যদি ব্যবিচার করেন আর সেই ব্যবিচার এমন হয় যে একজন লোক এসে দেখে ফেলেছে প্রত্যক্ষ সাক্ষী আছে এর জন্য আল্লাহতলা মৃত্যুদণ্ডের বিধান রেখেছেন আমরা আগেই বলেছি বর্তমান সব্য সমাজেও আধুনিক সমাজে পাশ্চাত্যের অনেক দেশেও মাদক পাচারের জন্য মৃত্যুদণ্ড হয় আর ইসলামী দৃষ্টিভঙ্গি হল মাদকের চেয়েও অশ্লীলতার প্রসার সমাজকে বেশি ক্ষতি করে ব্যক্তির বেশি ক্ষতি করে আর এই দৃষ্টিভঙ্গিতেই ব্যবিসারের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে ইসলাম আরও আপত্তি করা হয় ধর্ম পরিত্যাগের জন্য মৃত্যুদণ্ড সম্মত দর্শক অনেক সময় মানবাধিকার বলে বলা হয় ধর্মগ্রহণ যেমন ইচ্ছাধীন ধর্ম ইচ্ছা দিন। ইচ্ছাধীন এব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হল ইসলাম কখনো কাউকে জোর করে ইসলাম ধর্মগ্রহণ করতে বলেনি কোনো পর্যায়েই না ইসলামের দেড় হাজার বছরের ইতিহাসে কোথাও নেই যে মুসলমানরা মুসলিম শাসক আলেমুলামা কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে বলেছেন আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন লা লাফিদ্দিন দিন গ্রহণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই मदीना रसल्ला सल्लाह आलिस्ल्लम गलन मदिनार आरबरा तक ते पशे इहुदीद के पेतन जधिकतर सभ्य एवं उन्नत दिन अधिकारी विश्वास करतें एज ता अने के इहुदीद के, के, इहुदी के लालन करते दें एक बस भद्रता और दिन शेख तर अने ऐले मे इहुदी हो गो আল্লাহ রসুল সাল্লাহিনায় যাওয়ার পরে তারা মুসলমান হলেন অনেকেই চাইলেন আমার ছেলে আমার মেয়ে ইহুদি হয়ে গেছে তাকেও মুসলমান করবো আল্লাহ রসুল সাল্লাম বললেন না ইচ্ছার বাইরে জোর করে কিছু করতে পারবে না তার যদি ইচ্ছা করে মুসলমান হয় আলহামদুলিল্লাহ নিজের সন্তান আমি দিয়েছি ইহুদিদের কাছে লালন পালন করতে আমি এখন মুসলমান হয়েছি তারা বড় হয়েছে বুঝে শুনে ইহুদি ধর্ম গ্রহণ করেছে আমি জোর করে মুসলমান করব করবো দেননি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন লা লাফিদ্দিন দিন গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না অনেকেই মানবতার কথা বলেন অন্যান্য বিভিন্ন ধর্মে আমরা এটা বাস্তবে দেখতে পাই দিন গ্রহণের জন্য কি প্রচণ্ড বর্বরতা চালানো হয়েছে আমরা যদি ইন্টারনেটে আমরা যদি ইতিহাসে বা যেকোনো এনসাইক্লোপিডিয়াতে উইকিপিডিয়াতে দেখি ইনকুইজিশন শব্দটা বিস্তারিত দেখি রিলিজিয়াস সাফ্রেশনটা ভালো করে পড়ে দেখি ক্রিশ্চিয়ানাইজেশনের আর্টিকেলগুলোতে কি লেখা হয়েছে আমরা পড়ি ডেমলিশ দেম বইটার যতটুকু ইংরেজি পাওয়া যায় আমরা পড়ি তাহলে আমরা দেখব যে ধর্মের নামে কত বর্বরতা হয়েছে ধর্মগ্রহণ করানোর জন্য ধর্মগ্রহণ করো নইলে আগুনে পুড়িয়ে মারা হবে ধর্মগ্রহণ করার পরও তোমাকে বিচার করা হবে ধর্ম ঠিক মানো কি তা না হলে আগুনে পুড়িয়ে মারা হবে ইসলাম কাউকে গ্রহণ করতে বাধ্য করেনি এমন এমনকি কোনোরকমের বাধ্যতার সুযোগও দেয়নি তবে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে ইসলামী জীবন জীবনযাপন করেছে ইসলামকে বুঝেছে তার জন্য ধর্ম ত্যাগেরও অনুমতি দেয়নি এটা মানবাধিকার বলে ইসলাম গণ্য করিনি যেমন অনেক দেশে আমার অধিকার আছে আমি হিরোইন গ্রহণ করব। আমার দোকানে হিরোইন রেখে দেবো যে ইচ্ছা খাবে আমরা কাউকে বাধ্য করছি না এটাকে সুসভ্য জাতিগুলো মানবাধিকার বলে গণ্য করেন না কারণ আমরা যদি এটাকে মানবাধিকারের নামে খুলে দিই তাহলে মানব সভ্যতা নষ্ট হবে একজনের অধিকার রাখতে গেলে অন্য মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে সম্মানিত দর্শক অনেকে মনে করেন ইসলামের এই বিধানের কারণে মুসলমানরা ধর্মত্যাগ করে না আসল ইসলামিক বন্ধু কত প্রয়োগ নেই মুসলমান ধর্মত্যাগ করে না কারণ মুসলমান ইসলাম পালন না করলেও তার ভিতরে চেতনা আছে অন্যান্য বিশ্বাণ করতে দেওয়ার কোনো সুযোগ নেই যেমন গ্রহণ করার সুযোগ দেওয়াটা মানবাধিকারে পড়ে না ঠিক তেমনই একটা মানুষ যে জেনে বুঝে জান্নাতের পথ ধরেছে দুনিয়ায় সফলতার পথ পেয়েছে আখেরাতে সফলতার পথ পেয়েছে তাকে আমরা এই পথ থেকে দোজকের আগুনে যাওয়ার দুনিয়া আখেরাতে ধ্বংসের পথে যাওয়ার স্বাধীনতা মানবাধিকারের নামে দেব না এটা ইসলাম বিধান দিয়েছে এবং এই ইসলামের এই বিধানটাই সঠিক এর আগে তাওরাত ইঞ্জিল অন্যান্য গ্রন্থ পড়েন ইসলাম কি বলেছে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে সুযোগ দেওয়া হবে বোঝাতে হবে তাকে বোঝানোর মাধ্যমে ফিরিয়ে আনার করতে হবে আর তাওরাতের ইঞ্জিলের বাইবেলের বিধান হল যে কেউ যদি ধর্মের কোনো বিরোধী করে কেউ মূর্তি পূজা করেছে অথবা শনিবারে কাঠ করিয়েছে তাকে আগুনে পুড়িয়ে পাথর মেরে মেরে ফেলতে হবে হবে। পুরো পুড়িয়ে দিতে ইসলাম এই বিধানগুলোকে সহজ এবং মানবীয় বিধান হিসেবে রূপান্তরিত করেছে সম্মান দর্শক এই তিনটে বিধান হলো মৃত্যুদণ্ডের বিধান ইসলাম যেটাকে আইনগত ভাবে মানুষের মৃত্যুদণ্ড দেওয়ার পথ রেখেছে তবে এই পথে যেন কেউ না যায় এবং সন্দেহর মাধ্যমে জন্য সে পারে সেই পথও খোলা রেখেছে সম্বন্ধ দর্শক হত্যার আরেকটা দিক হল যুদ্ধের ময়দান জিহাদ জিহাদ বললেই আমরা অনেক ভুল বুঝি তবে পৃথটিভির দর্শকেরা অনেকেরই ভুল দূর হয়ে গিয়েছে ইসলামে জিহাদের দুটো পর্যায়ে আছে জিহাদ অর্থ চেষ্টা কাজেই কোরআন এবং হাদিসে দিনের দাওয়া দিন প্রচার সৎ কথা বলা নিজের জীবনে দিন প্রতিষ্ঠার চেষ্টা করা কষ্ট করে অজু করা সবগুলোকে জিহাদ বলা হয়েছে হজকে জিহাদ বলা হয়েছে মসজিদে যাওয়া বসে থাকাকেও জিহাদ বলা হয়েছে রেবাদ বলা হয়েছে কিন্তু এগুলো হলো আবিধানিক অর্থে যেমন সলাৎ মানে দোয়া দোয়ার আবিধানিক অর্থে দরুদ সালাম জিকির দোয়া সব কিছুকেই বলা হয়েছে কিন্তু পারিভাষিক একটা অর্থ আছে পারিভাষিক অর্থ যেটা ইসলাম যখন জিহাদ বলে সেই অর্থ বোঝা হয় সলাদ বলে সেই অর্থ বোঝা হয় সৈয়াম বললে সেই অর্থ বোঝা হয় জাকাত বললে সেই অর্থ বোঝা হয় আবিধানিক অর্থ বোঝানো হয় না আর ইসলামের পরিভাষায় কোরআনার পরিবাসায় ফিখের পরিভাষায় জিহাদ মানে রাষ্ট্রীয় যুদ্ধ কেতালুল আদু এই জন্য প্রথম শর্ত হলো রাষ্ট্রপ্রধানের নেতৃত্ব অনুমোদন আল্লাহ রসুল সাল্লাহাম সহি বহারিতে বলছেন ইনামাল ইমাম জুন নাতুন ইউকাত রাষ্ট্রপ্রধান হলেন ঢাল তাকে সামনে রেখে তেতাল লড়ায়ের যুদ্ধ চলবে জিহাদ চলবে কাজেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে কোনো যুদ্ধের জিহাদ হয় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা বুঝিয়ে দিলেন দ্বিতীয় যেটা আল্লাহ কোরআনকারিমে বলেছেন এই যুদ্ধ লড়াইতে হবে শুধু সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে তবে সীমা লঙ্ঘন করোনা সীমালঘন কি আল্লাহ রসুল হাদিস শরীফে বুঝিয়ে দিয়েছেন তোমরা কোনো শিশুকে হত্যা করবে না नारी के हत्या करबेर मैदानाजक के हत्या करबे जुद्ध के लड़ाइर माध्यम हत्या टे इाम सबसे मानविक कर राष्ट्र आद्धर सूजग नहीं राष्ट्र तो होते राष्ट्र थकते কাজে যুদ্ধ থাকবে যুদ্ধ মানবিক আমরা যখন অন্যান্য ধর্মগ্রন্থে বাইবেলের ভিতরে আমরা অনেক জায়গায় পাই যেখানে যুদ্ধ তো বটেই যুদ্ধের পরেও বন্দীদেরকে নির্মম নারী পুরুষ শিশুকে হত্যা করতে বলা হয়েছে মন্দির ভেঙে দিতে বলা হয়েছে এর বিপরীতে আল্লাহ রসুল হাসান বলছেন কি যুদ্ধের পরে তো দূরের কথা যুদ্ধের মাঠেও তুমি কোন শিশু নারী কোনো ধর্ম হত্যা করতে পারবে না কোনো প্রাণী হত্যা করতে পারবে না একটা গাছ যুদ্ধের প্রয়োজন ছাড়া কাটতে পারবে না শুধু শুধুমাত্র শত্রু সৈন্য যোদ্ধা তাদেরকে তুমি লক্ষ্য করে যুদ্ধ লড়াই করতে পারবে হত্যা করতে পারবে সম্মানিত দর্শক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ সমাজের নিরাপত্তার জন্য সমাজের শান্তি স্বীকরের জন্য মৃত্যুদণ্ডের বিধান ইসলাম দিয়েছে এই বিধানগুলোর বাইরে ব্যক্তি পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে কোনো পর্যায়ে কোনো মানুষকে হত্যা করা এর চেয়ে মহাপাপ আর কিছু নেই কাজেই এই মহাপাপ দুনিয়াই আমাদের জীবনে কঠিন শাস্তি কঠিন গজব বয়ে নিয়ে আসে আখেরাতে আমাদের জন্য অনন্ত জাহান নাম নিয়ে আসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে বুঝিয়েছেন কোরআন ক্যারেমে আল্লাহ তালা বুঝিয়েছেন বিশেষ করে সমাজের ভেতরে যারা থাকে মুসলিম সমাজ অধিকাংশ মুসলমান আর এই জন্য মুসলিম হত্যার বিষয়টা বলেছেন অমুসলিমকে কয়তে যুদ্ধর ময়দানে হত্যা করা যেতে পারে সেটা ভিন্ন কথা মুসলিম সমাজের কোন অমুসলিম নাগরিককে হত্যা করাও একই রকমের অপরাধ যেটা অন্যান্য হাদিসে এসেছে আল্লাহ বলছেন এত কঠিন শাস্তির কথা আল্লাহ আর কোন পাপের জন্য বলেন যদি কোন ব্যক্তি ইচ্ছাপূর্বক কোন মোমেনকে হত্যা করে তার জন্য অনন্তকাল জাহান্নাম তাকে আল্লাহ অভিশপ্ত করেছেন তার জন্য যন্ত্রণায়ক শাস্তি নির্ধারিত করেছেন এই কঠিন শাস্তিগুলো আল্লাহ হত্যার জন্য বলেছেন সময় দর্শক আজকে আর আলোচনা করতে আমরা পারছি সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা তো ওফিক দিলে পরবর্তী কোনো পর্বে আমরা আল করেন ওসিয়ত বা কি আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তালা ততদিন আমাদেরকে ভালো রাখুন شستركن ديني رفوري قائم ركن وما توفيك إلا بالله سبحانك اللهم وبحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك وعطو بيليك والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> A feeling in our lives, in our lives, in our lives. The human being in this year is a soul. He will not be in the soul of his human being. He is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 ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড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 हराम बनाय ता बैध हम जानते हम देख इन श्रेष्ठत शुक्रवार रे एगारोट्रचार सकाल साढ़े दस टेलेश